আয়শা রদিল তালান্না হতে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লাহ সাল্লাম আমার নিকট আসলেন তখন আমার নিকট জনৈক ব্যক্তি ছিল তিনি জিজ্ঞেস করলেন হে আয়সা এ কে আমি বললাম আমার দুধ ভাই তিনি বললেন হে আয়শা কে তোমার সত্যিকার দুধ ভাই তা যাচাই করে দেখে নিও কেননা খুদার কারণে দুধ পানের ফলেই শুধু দুধ সম্পর্ক স্থাপিত হয় ইবনু মাহাদির রহমতুল্লা আলহি সুফিয়ান রহমতুল্লা আলহী হতে হাদিস বর্ণনায় মোহাম্মদ ইবনু কাসির রহমতুল্লা আলহী এর অনুসরণ করেছেন